রৌজুমিনশৈ নিজী <تصفيق> خوف রহনো اليوم ولا মল তুতনূন যারা আমার আয়াত সমূহের উপর ইমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল সেই তাদের বলা হবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয়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 তাদের সামনে স্বর্ণের প্লেট ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনের মত ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে তাদের বলা হবে चीद पृथ्वी तुम्हरा जिस कर फल मौजूद وما ظلمناهم ولكن كانوا هم আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান্নামের আযাব ভোগ করবে তাদের আযাব কখনো কম করা হবে না এবং তারা সেখানে হতাশ অবস্থায় পড়ে থাকবে আমি তাদের প্রতি জুলুম করিনি তারা নিজেরাই নিজেদের জুলুম করেছে আলহামদুলিল্লাহ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 নু আলাইসাল্লাম সাড়ে নয় বছর পর্যন্ত মানুষকে হকের দিকে আহ্বান করেছেন অথচ এই দীর্ঘ সময়ে একজনও তাকে সমর্থন দেয়নি সারা দেয়নি তো ভান্লাহ এর পরও কিভাবে এই কাজে টিকে থাকা সম্ভব হলো। কিভাবে লেগে থাকা সম্ভব হল নু আলাহিস্লাম তিনি কিভাবে এত অনুপ্রেরণা লাভ করেছিলেন এত ধারাবাহিকভাবে লেগে থাকার শক্তি টিকে থাকার শক্তি তিনি কিভাবে পেয়েছিলেন কেননা আমরা যখন কোন একটি কাজ করি আমরা তার ফলাফল দেখতে চাই যদি আপনি কোনো কিছু করতে থাকেন এবং মানুষ বারবার আপনার বিরুদ্ধে করতে থাকে এবং আপনার দাওয়াতকে অস্বীকার করতে থাকে প্রত্যাখ্যান করে আপনার মুখের উপরে কথা বলে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে আপনাকে বয়কট করলো এমনকি আপনাকে আঘাত করল শারীরিক কষ্ট দিল এভাবে আসলে সত্যি বেশি দিন টিকে থাকা সম্ভব নয় কিন্তু আলাস মোহাম্মার আম্বিয়া কেরামের সাথে এর সব কিছুই ঘটেছে কিন্তু তাদের দাওয়াত থেমে যায়নি এবং এ কারণে এটি একটি অলৌকিক ব্যাপার বটে এবং তাদের নবুয়াতের পক্ষে এটাও একটা মুজিজা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 সংশ্লিষ্ট কিছু কথা অন্য আরেকটি সাথে ছিলাম একজন ঢাকা মানুষের ভিড়ে এত মানুষ এরপর তারা আমাকে অন্য আরেক দিকে তাকাতে বললেন আমি দিকেও তাকালাম সেই দিকেও মানুষের ভিড়ে দিগন্ত ছেয়ে গেছে অসংখ্য মানুষ অতঃপর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন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 তারা সংখ্যায় জমিন আর পর্বতমালা মধ্যবর্তী উপত্যকাগুলো ভরিয়ে দিয়েছিল আমি যেদিকে তাকিয়েছি তাদেরকে দেখতে পেয়েছি সমতল পাহাড় পর্বতমালা সমস্ত স্থানে তারা ভিড় করেছিল রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমি খুবই মুগ্ধ এবং আনন্দিত হয়েছিলাম আমার উম্মতদের সংখ্যা দেখে বিশালতা দেখে কাজেই একটু কল্পনা করতে পারেন যে কিয়ামতের দিন উম্মতের বিশালতা দেখে রাসুল্লাহ সাল্লাম কত খুশি হবেন এবং রাসুল্লাহ সাল্লাম সত্যিই চেয়েছেন তার এই উম্মত সংখ্যায় বিশাল তিনি অন্য আরেকটি হাদিসে বলেছেন যে তোমরা বিয়ে করো এবং আমি কিয়ামতের দিন পায় কাজে আসুন ইনশাল আমরা একটি বৃহৎ উম্মত গড়ে তুলি রাসুল্লাহমে বলেছেন পুনরুত্থান দিবসে আল্লাহ বলবেন হে আদম আদম আলা প্রতিউত্তর বলবেন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 জান্নাতের লোকদের পৃথক করে দেওয়া হবে এটা নিয়ে সেখানে একটি প্রতিযোগিতা চলবে নবীদের মধ্যে একটি প্রতিযোগিতা চলবে এবং উত্তম প্রতিযোগিতা কার উম্মত কত বেশি সংখ্যা জান্নাতে প্রবেশ করতে পারে এটাই হচ্ছে প্রতিযোগিতা এবং আপনারা জানেন মিরাজের রাত্রে যখন রাসুল্লাহ সাল্লাহাম মুসা আল্লাহামের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন মুসা আলা কেঁদে ছিলেন আপনাদেরকে সেই ঘটনাটি মনে আছে এবং তিনি কেন কেঁদেছিলেন মুসা আলাাম বলেন তার কারণ হচ্ছে এক যুবককে আমার পরবর্তীতে পাঠানো হয়েছে অথচ তার উন্মতের সংখ্যা অনেক তারা আমার আগে জানাতে যাবে এবং তারপর আমার উন্মত যাবে কাজে সেই সময় পর্যন্ত তার উন্ম্মতের অনুসারী অর্থাৎ সংখ্যার দিক থেকে তিনিই ছিলেন প্রথম স্থানে কেননা নবী মোহাম্মদ সাল্লা উন্মতের পর সবচেয়ে বড় পরবর্তী সবচেয়ে বৃহৎ উন্মতটি হচ্ছে মন ইসরাহল এবং আল্লাহ মনী ইসরা সম্পর্কে বলেছেন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 যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর সুতরাং বনি ইসরাকে আলস মহামতাল সমগ্র বিশ্ববাসীদের উপরে মর্যাদা দান করেছিলেন এটা একটি সত্যি ঘটনা কিন্তু এটা ছিল বহু বছর আগের ঘটনা যখন তারা একসময় আলস মহামাতের প্রিয় বান্দা ছিল কারণ তারা তখন সত্যের পতাকাবাহী সত্যের অনুসারী উম্মত ছিল তারা ছিল নবীদের উম্মত তারা ছিল এমন মানুষ যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করেছিল এবং তারাই ছিল প্রথম উম্মত বনি ইসরাইলইরা যারা সর্বপ্রথম জিহাদ করেছিল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 অন্যত্র যেত এবং এরপর আল্লাহ সেই অবাধ্য অহংকারী লোকদেরকে ধ্বংস করে দিতেন আজাবের মাধ্যমে এটাই ছিল মুসা পূর্ববর্তী আম্বিয়াদের ক্ষেত্রে নিয়ম কিন্তু মুসা আল্লাহলামের সময় থেকে শুরু করে আল্লাহ জিহাদ ফিসাবল্লাহ বিধান প্রকাশ করলেন কাজেই তারা হচ্ছে সর্বপ্রথম জিহাদী উম্মত কিন্তু জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে যে উম্মত সবচেয়ে উত্তমভাবে ভাবে জিহাজের আমল করেছে এবং এখনও করছে তারা হচ্ছে আমরা স্মরণ করতে পারি বদরযুদ্ধের সময়কার সেই বিখ্যাত ঘটনাটি যখন রাসুল সাহাবাহরামের কাছ থেকে পরামর্শ চাইলেন তারা কি কাফেল অনুসরণ করবেন নাকি আবু জেহেলের যে বাহিনী মক্কা থেকে বের হয়ে মুসলিমদেরকে নির্মূল করে দেওয়ার জন্য যুদ্ধের উদ্দেশ্যে তাদের মোকাবেলা করবেন মুখোমুখি লড়াই করবেন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 এবং তাদের কাছ থেকেই শুনতে যাচ্ছিলেন তারা আসলে কোন বিষয়টা ইচ্ছা করছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যখন একজন নেতা দেখেন যে তার অনুসারীরা তার সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী তখন সেই নেতা কত খুশি হন এবং আরেকজন সাহেবী বললেন আপনি যদি আমাদেরকে পরীক্ষা নিতে চান তাহলে নিন এমন কি যদি আপনি আরবের দূর প্রান্তে গিয়েও যুদ্ধ করতে থাকেন এমন কি যদি সাগরের মধ্য দিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়ে যুদ্ধ করতে বলেন সেখানে আপনার সাথে আমরা নেমে যাব আপনাকে অনুসরণ করব এবং আমরা বলছিলাম আল্লাহ যখন আদম আলা বলবেন জাহান্নামীদেরকে বের করতে সেই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ শেষ বিচারের দিনে আদমকে ডেকে বলবেন হে আদম আদম আলা উত্তরে বলবেন আপনি সকল কল্যাণের মালিক লব্বাইক আল্লাহ সুহ বলবেন জাহান্নামীর লোকদেরকে বের করে নিয়ে আসো আদম আলাহি সাল্লাম বলবেন ইয়ে আল্লাহ কত সংখ্যক মানুষকে বের করে আনব সাদা হয়ে যাবে প্রত্যেক গর্ভবতী নারী অকাল প্রসব করবে গর্ভপাত করে ফেলবে এবং মানুষ বা মানবজাতিকে জাতিকে মাদকাসক্তের মতো আচরণ করতে দেখবে যদিও তারা মাদকাসক্ত বা নেশাগ্রস্ত নয় বরং তারা হবে আল্লাহর প্রাপ্ত সাহাবাগন যখন এটা শুনলেন প্রতি এক হাজারে নয় জন ব্যক্তিকে আজম আলাহি সাল্লাম বের করবেন এবং তারা জাহান্নামী হবে স্বাভাবিকভাবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তখন সেই পছন্দ নিয়ে একজন ব্যক্তি কে হবে রাসুল্লাহ বললেন জেনে রাখো যে সেই একজন হবে তোমাদের মধ্য থেকে আর নয় জন হবে ইয়াজুজ মাজুজদের মধ্য থেকে এরপর রাসুল্লাহ সাল্লাম বললেন যার হাতে আমার জীবন কসম করে তিনি বললেন সেই আল্লাহর চিৎকার করে বলে উঠলেন আল্লাহু আকবর রাসুল্লাহ সাল্লামের পর বললেন আমি আশা করি যে তোমরা হবে জান্নাতের তিন ভাগের এক ভাগ সাহেব বললেন আল্লাহ আকবর রাসুল্লাহ সাল্লাম এরপর আরো বললেন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 তোমরা জান্নাত হবে বিশটি শাড়িতে বিভক্ত করা হবে তার মধ্যে আশিটি শাড়ি হবে মত থেকে মুসলিম এ বর্ণিত একটি হাদিসে রাসুদুল্লাহাম বলেন যে আমি হবো জান্নাতের জন্য প্রথম সাফায়াতকারী প্রথম সুপারিশকারী এবং নবীদের মধ্যে কোন নবী এত বেশি সংখ্যক উন্মত নিয়ে পরীক্ষিত হবেন না যেমনটা আমি পরীক্ষিত হব আমার উন্মত হবে সবচেয়ে বেশি আর নিশ্চয়ই সেখানে নবীদের মধ্যে এমন একজন থাকবেন যিনি তার মধ্যে থেকে একজন দ্বারা পরীক্ষিত হবেন সুতরাং একজন নবীর একজন মাত্র ব্যক্তি তার উন্মত হবে এবং আমরা বলেছি যে এমন নবী থাকবেন যাদের কোনো অনুসারী থাকবেন না কোন ব্যক্তি তাদের আহ্বানে সারা দেয়নি এবং রাসুল্লাহাম বুখারি তে বর্ণিত আর একটি হাগিসে বলেন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 সুতরাং তারা আল্লাহামতাল্লা শাস্তিকে ভয় করে এবং আল্লাহর পুরস্কার বা আজর প্রাপ্তির প্রত্যাশা করে ইবনুল কাই ইম্রাহিম তিনি বলেন একজন হিসেবে বা একজন বিশ্বাসী হিসেবে তাকে দুইটি ডানা একটি পাখির মতো হতে হবে একটি ডানা হচ্ছে রজা অর্থাৎ আল্লাহমতাল্লাহ সন্তুষ্টির আশা করা প্রত্যাশা ভালো ধারণা করা এবং অন্য ডানাটি হচ্ছে খাউফ আল্লাহমতাল্লাহর প্রতি ভয়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 যে দুটি বিষয়ের আপনি আলোসবাদ এবং আশা উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এখন জান্নাতের সেই ভ্রমণ বা সফর শুরু করতে যাচ্ছি এবং আমি চাই যে আপনারা কল্পনা করুন আপনি একটি দলের সাথে দল বেঁধে জান্নাতে প্রবেশ করতে যাচ্ছেন আর জান্নাত হচ্ছে সত্যিকারের চমকে পরিপূর্ণ এবং আপনার কল্পনা শক্তি যতই ভালো হোক না কেন আপনি কখনোই চিন্তা করে বের করতে পারবেন না কত উত্তম জিনিস আপনাকে দিতে যাচ্ছেন আলোচক কুরআনে বলেন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 এবং তিনি যে সমস্ত বিষয়গুলোকে গ্রহণ করে থাকেন সেগুলোকে অবশ্য পবিত্র হতে হবে পবিত্রতা ব্যতীত কোন কিছু করবেন না এবং জান্নাত হচ্ছে এক স্থান যা একশো পার্সেন্ট শতফাগ প একটি স্থান কাজেই সেখানে পরিপূর্ণ বিশুদ্ধ না হয়ে পরিশুদ্ধ না হয়ে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এই বিশুদ্ধকরণ প্রক্রিয়া দুনিয়াতেই শুরু হয়ে যায় একজন বান্দা যখন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 ঠিকানা খুঁজে পেতে আপনার কোনো ভ্রমণ সহযোগী দরকার হবে না কোনো দিক নির্দেশনারও দরকার হবে না এমনকি আপনার কোন বন্ধুর কাছ থেকে ফোন করে ঠিকানা জেনে নেওয়ারও প্রয়োজন হবে না স্বাভাবিকভাবেই ন্যাচুরালি আপনি জানতে পারবেন আপনার থাকার স্থানটি কোথায় অবস্থান কোথায় কারণ আপনি হলেন একজন জাতীয়তা ছিল না জাতীয়তা তিনি জান্নাতের বাসিন্দা এবং দুনিয়াতে এসেছেন অস্থায়ী সময়ের জন্য আদম আলাহাম কাজে এই দুনিয়ার কোনো জাতীয়তা নিয়ে অহংকার করেননি যে তিনি অমুক জাতির সাথে সংশ্লিষ্ট আমি এই দেশের নাগরিক আমার দেশ শ্রেষ্ঠ দেশ ইত্যাদি কোন কিছু তার মধ্যে ছিল না তিনি ছিলেন একজন বিশ্ব নাগরিক সুতরাং আমরাও সেই আদম বর্তমানে রাজনৈতিক কারণে আমরা নিজেদেরকে বিভিন্ন কৃত্রিম সীমা রেখা তুলে কৃত্রিম জাতীয়তা আর নাগরিকত্ব বিভক্ত করে নিয়েছি কাজী আদম আলাহিসাম যখন দুই ছিলেন তিনি কখনো নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে অহংকার করেননি তিনি কখনো এই ধরনের অহংকার করতেন না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 দুনিয়ায় আপনার বাসস্থান সম্পর্কে আপনি জানেন কিন্তু মূলত আপনি একজন জান্নাতের বাসিন্দা এবং পৃথিবীতে আপনার বাড়ির পথ ঘাট ঠিকানা যেভাবে আপনি চিনবেন তার থেকেও সহজভাবে জান্নাতে আপনার ঠিকানা আপনি চিনতে পারবেন সহজাতগত ফিতরাদগতভাবে আপনার অন্তর আপনাকে সেখানে পৌঁছে দেবে কারো কাছ থেকে পথ দেখে নিতে হবে না কারো ফোন নম্বর লাগবে না রাস্তাঘাটের কোনো ঠিকানা লাগবে না আপনি নিজেই আপনার প্রাসাদে পৌঁছে যাবেন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 এবং হয়তো অনেকে চিন্তা করছেন যে মাছের কলিজা এটা হয়তো দুনিয়াতে যে সমস্ত খাবারগুলো আছে এর মধ্যে মাছ হয়তো অনেক পছন্দ নয় তার উপর এটা হচ্ছে মাছের কলিজা কিন্তু এটা হচ্ছে আসলে এটা এখানে আপনাকে যা কিছু খেতে দেওয়া হবে সেটা হবে অসাধারণ আসল সাল্লাম মাছের কলিজা সম্পর্কে বলেছেন জিয়া দা অতিরিক্ত বা বর্ধিত অংশ তিমি মাছের কলিজা এটা আপনাকে অ্যাপেটাইজার হিসেবে দেওয়া হবে যা খাবার পর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 এবং আলাস মোহাম্ম সেই বাছুর সম্পর্কে বলেছিলেন তিনি একটি এবং তার মেহমানদেরকে তিনি প্রদান করেছিলেন যখন আপনার বাড়িতে একজন মেহমান আসে এবং তাদের জন্য আপনি কোন কিছু জবাই করেন তাদেরকে আপ্যায়ন করার জন্য এটা হচ্ছে মূলত মেহমানদেরকে সম্মান জানানোর একটি নমুনা কাজেই যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন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 একটি ঝর্ণা থেকে নিয়ে আসা হবে যার নাম হচ্ছে সালসাবিল এবং সালসাবিল ঝর্ণার পানিও কেমন হবে এর নামটি শুনে যতটা ভালো মনে হচ্ছে এর স্বাদটাও হবে ততটাই চমৎকার এবং হাদিসটি রয়েছে সহি মুসলিমে সাউবান রাসুল্লাহ সাল্লা আজাদ করা একজন দাস মুক্ত করা দাস তিনি বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লামের পাশে দাঁড়িয়েছিলাম তখন একজন ইহুদি পন্ডিত রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বলল আসসালামাইলাক্তা দিলে কেন আমি বললাম তুমি কেন বলনি ইয়া রাসুল আল্লাহ তুমি আল্লাহর রাসুল বলে কেন সম্বোধন করনি এই ইহুদি পণ্ডিতটি সে রাসুল্লা সাল্লা সাল্লামকে শুধুমাত্র নাম ধরে ডেকেছে মুহাম্মদ বলে ডেকেছে আল্লাহ রাসুল বলেনি কাজেই সাউবান তিনি রাগান্বিত হয়ে তাকে ধাক্কা দিলেন এবং সে প্রায় পরে যায় এই ধরনের একটি অবস্থা তখন ইহুদি পণ্ডিতটি বলল আমরা তাকে তার পরিবার যে নাম দিয়েছে সেই নামে ডাকি তার পরিবার তাকে নাম দিয়েছে আমি তাকে মুহম্মদ নাম বলে ডেকেছি এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সেখানে ছিলেন তিনি তার ভদ্রতা এবং দয়ার খাতিরে তিনি তাকে বললেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার পরিবার আমাকে মোহাম্মদ নাম দিয়েছে আমার নাম মুহম্মদ তুমি আমাকে মুহম্মদ বলে রাখতে পারো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 রাসুল্লা সাল্লাহাম বললেন মানুষ তখন ব্রিজের পাশে বা পুলের পাশে পুল সিরাতের পাশে অন্ধকারে থাকবে সর্বপ্রথম সাল্লাম বললেন ফুকারা আল মুহাজির দরিদ্র মুহাজির এবং এই ব্যাপারে আমরা আগে কথা বলেছি যে তারা ধনীদের পূর্বে পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন এবং ইহুদি লোকটি বলল তারা কি দিয়ে নাস্তা খাবে যদিও নাস্তা বা হালকা খাবার বলে এখানে অনুবাদ করা হয়েছে মূল আরবি শব্দটি হচ্ছে তোহফা তোহফা যার অর্থ আসলে ক্ষুদা উদ্রেককারী কোন কিছু অ্যাপেটাইজার ক্ষুদা বাড়ানোর জন্য যা কিছু খাওয়া হয় হালকা খাবার যা খেয়ে এরপর পরবর্তী মূল খাবারটি খাওয়া হয়ে থাকে ইহুদি লোকটি জিজ্ঞাসা করল তাদের প্রথম খাবারটি কি হবে রাসুল্লাহ সাল্লাম বললেন মাছের কলিজা বা মাছের কলিজার বর্ধিত অংশ দিয়াদা ইহুদি জিজ্ঞাসা করল এরপর তাদের খাবার কি হবে উত্তরে রাসুল্লাহ সাল্লাম বললেন জান্নাদের বিভিন্ন বাগানে চড়ে বেড়ানো একটি সার তাদের জন্য জবাই করা হবে এবং এই সারগুলো বলেছেন যে জান্নাদের বিভিন্ন স্থানে সে ঘুরে বেড়াবে বিভিন্ন ঘাস লতা পাতা খেয়ে সে বড় হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই খাবারটি কত মজাদার হবে ইহুদি পন্ডিতটি জিজ্ঞাসা করল তাদের খাবার পানীয় কি হবে রাসুল্লাহ সাল্লাহাম বললেন তাদেরকে একটি ঝর্ণা থেকে পান করার জন্য পানীয় দেওয়া হবে যার নাম সালসাবিল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 তাহলে চিন্তা করে দেখুন যে জান্নাতের বিভিন্ন স্তরের মধ্যে এই পার্থক্য আরো কত বেশি হবে রাসুল্লাহ বলেছেন যে নিচের স্তরের জান্নাতবাসীরা যখন উপরের স্তরের জান্নাতবাসীদেরকে দেখবে এমন ভাবে দেখবে যেভাবে আমরা আকাশের তারাগুলোকে দেখি এটাই হচ্ছে জান্নাতের স্তরগুলোর মধ্যে পার্থক্য কেননা জান্নাত হচ্ছে সুবিশাল আমরা এই দুনিয়ায় স্তর ভেদের কারণে সীমিত সম্পদ এর জন্য আমরা কারাকারি করছি জীবন দিয়ে যুদ্ধ করছি একজন অপরজনকে হত্যা করছি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 এর উপরের স্তরে আসমানের তুলনায় বিশাল একটি মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটির মতো এবং আপনারা কি জানেন আমরা যে স্তরের আসমানে বসবাস করছি সেটা কত বড় প্রত্যেকটি নক্ষত্র বা তারকা যাদেরকে আমরা দেখতে পাই সৌরজগৎ গ্যালাক্সি যাদের সম্পর্কে আমরা জানি এই সবগুলোই রয়েছে নিম্ন স্তরের আসমানের মধ্যে আলো সহ বলেছেন আমি সর্বনিম্ন আসমানকে প্রদীপ দ্বারা সুসজ্জিত করেছি সুতরাং আমরা যে সমস্ত নক্ষত্রগুলো সম্পর্কে জানি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 প্রথম আসমানের সাথে আমাদের এই দুনিয়া তুলনা করি এই দুনিয়া কত ক্ষুদ্র সুতরাং কত ক্ষুদ্র সেই তুলনা হয় আমরা নাই করলাম শুধুমাত্র প্রথম আসমানের সাথে যদি দেখতে এই যা নিয়ে আমরা মানুষেরা এত মারামারি হানাহানি যুদ্ধ সম্পদ দখলের লড়াই এত কারাকারি কারি অথচ এই দুনিয়া কত সামান্য একটি ক্ষুদ্র বিন্দু পরিমাণ নয় অথচ আলোচক মোহাম্মিনদের জন্য জান্নাতে যা কিছু উপহার প্রস্তুত করে রেখেছেন আমরা সেই সমস্ত বিষয়গুলো দখলের ব্যাপারে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 তাদেরকে তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন কুরআক আয়াতের সাথে ব্যবধান করে দেবে একটি মাত্র আয়াত মুখস্থ করতে কতটুকু সময় লাগে অল্প কিছু মিনিট কাজে দুনিয়াতে সামান্য একটা কাজ আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি করে দেবে উদাহরণস্বরূপ আপনারা পদার্থবিজ্ঞানে লিভার সম্পর্কে জানেন যে যে যন্ত্রের সামান্য একটা পরিমাণ বল প্রয়োগ করা হয় কিন্তু অপর পাশে সেই বল বিবর্ধিত হয়ে ভারী বস্তু উত্তোলনে সাহায্য করে বিশাল আকার ধারণ করে এবং আখিরাতে বিষয়টা অনেকটা এরকম যে দুনিয়াতে সামান্য একটা ভালো কাজের জন্য বিনিময়ে আখিরাতে বিশাল পার্থক্য সৃষ্টি হয়ে যাবে অনেক বেশি বিনিময়ে আপনি পাবেন এবং কুরানি আলোচনা মহাতালা বলেছেন যে জাননাতে এই ধরনের পার্থক্য থাকবে সুরা রহমানে দুটি গ্রুপ সম্পর্কে আলোচনা মহাতালয় বলেছেন যাদের মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তি তার পালন সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে উদ্যান বাগানের বর্ণনা দিয়েছেন তিনি বলেন আল্লাহ ভিন্ন স্তরের জান্নাত্পর্কে বর্ণনা করে বলেন এই দুইটি ছাড়াও আরো দুইটি উদ্যান রয়েছে কাজেই জান্নাতের এবং তাদের মধ্যে নিচু থাকবে তো সবচেয়ে উচ্চস্তর কোনটি আর সবচেয়ে নিম্নস্তর স্তর কোনটি আমরা সবচেয়ে নিম্ন স্তর সম্পর্কে আলোচনা করব তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে ই আল্লাহ আমাকে জান্নাতের সর্বোচ্চ স্তর এবং সর্বনিম্ন স্তর সম্পর্কে বলুন জান্নাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরের পার্থক্য নিয়ে আমরা বিভিন্ন সনন্দের বিভিন্ন হাদিস বলবো এবং এসবগুলি সহি হাদিস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 ধ্বংস করে দিয়েছে যদিও সেটা দূরে একটি বৃক্ষ দেখাবেন সেই স্থান থেকে সে একটি বৃক্ষ দেখতে পাবে যদিও এই লোকটি জাহান্নাম থেকে বের হয়ে জাহ্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে সে ভালোই ছিল কিন্তু এই বৃক্ষ দেখে আল্লাহকে সে বলবে ইয়া আল্লাহ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 ওই ব্যক্তি আলসু মোহাম্মদ আল্লাহকে বলবে ইয়ে কি আমাকে বলবেন হে আদমের কিছু ই আল্লাহ আমি আর কিছুই চাই না ওই গাছটাই আমার জন্য যথেষ্ট আমি আপনাকে আর কোনো কিছুর জন্যই বলবো না আল্লাহ মোহাম্মদ আল্লাহ তাকে সেই স্থানে যাওয়ার অনুমতি দিবেন এবং লোকটি ওই বৃক্ষের নিচে যাবে এরপর লোকটি আরো বড় একটা গাছ দেখতে পাবে আরো সুন্দর বড় একটি বৃক্ষ এবং যখনই সে এই ধরনের একটি বৃক্ষ দেখতে পাবে তখনই সে বলবে ই আল্লাহ দয়া করে আমাকে ওই বৃক্ষের নিচে যেতে দিন তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না হে আদমের সন্তান কি তোমাকে সন্তুষ্ট করবে ব্যক্তিটি বলবে যে এ আল্লাহ আমি ওয়াদা করছি প্রতিজ্ঞা করছি আমি আর কিছুই চাইব না শুধুমাত্র ওই বৃক্ষটার নীচে যেতে চাই শুধুমাত্র ওই গাছটার নীচে যেতে চাই আল্লাহ তাকে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 পৃথিবীর সকল কিছুকে বিষাক্ত করে ফেলবে সুতরাং জাহান্নাছি যে ভূমি ছিল সেটা ছিল পতিত এবং কারণে জাহান্ন ছিল একেবারে অনুর্বর অনাবাদী একটি জমি কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি জাহ্নাদের দিকে কাজেই গাছ আরো বড় হচ্ছে আরো সুন্দর হচ্ছে তো এই লোকটি যখন আরো বড় আকারের একটি বৃক্ষের নিচে যাবে সে কি দেখতে পাবে সে তখন তার চোখের সামনে জান্নাতের দরজাগুলো দেখতে পাবে কিছু দূরেই দেখা যাচ্ছে জান্নাতের দরজাগুলো এখন এই অবস্থায় সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না ধরে রাখতে পারবে না সে বলবে ইয়ে আল্লাহ যদিও আমি প্রতিজ্ঞা করেছি তারপর দয়া করে আমাকে জান্নাতের দেয়ালের নিচে বসার একটু অনুমতি দিন আমি জান্নাতে যেতে না আমি শুধুমাত্র জান্নাতের দরজার কাছাকাছি যেতে চাই তখন আল্লাহ সুবু আহম্লা বলবেন হে আদম সন্তান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 মালাসু মহাতালা এরপরও বলছেন যে তোমার জন্য এর বাইরেও চাওয়ার দরজাকে উন্মুক্ত করা হলো তুমি যা চাও চাইতে পারো এবং আমি তোমাকে তাই দিব যা তোমার চোখকে আনন্দিত করবে মনকে সন্তুষ্ট করবে জান্নাতের সর্বনিম্ন স্তর এটা কি এমন একজন মানুষের জন্য যে গুণাহ করেছে দীর্ঘ সময় যাহান্ন অবস্থান করেছিল অথচ আলাসভাতালা তাকে পুরো দুনিয়া এবং এর মধ্যে যা আছে তার দশ গুণ প্রদান করবেন জান্নাতের সর্বনিম্ন স্তরের যদি এত মর্যাদা হয় তাহলে সর্বোচ্চ স্তরের অবস্থা কেমন হবে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 সংরক্ষিত আল্লাহমত এই স্থানটিকে সংরক্ষণ করে রেখেছেন এবং এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর যার উপরে আলাহমতালার আড়স ছাড়া আর কিছুই নেই আল ওয়াসিলা এর উপরে হচ্ছে আল্লাহ আরো অতএব রাসুদুল্লাহ সাল্লাম আমাদের সৃষ্টিকর্তা প্রতিবালক মহান আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হবেন এবং যারা অন্যান্য উচ্চ স্থানে থাকবে স্পষ্টভাবে রাসুদুল্লাহ সাল্লাহাম সর্বোচ্চ স্থানে থাকবেন এবং এরপর থাকবেন আল্লাহ মহমার আগ এবং পরবর্তী নেসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহীদদের মধ্যে কারা সবচেয়ে উত্তম বলেছেন তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য যায় এবং কোন সময় ফিরে থাকায় না তারা মৃত্যুর আগ পর্যন্ত রাসুল সাল্লাহাম বলেছেন যখন তারা মারা যায় আল্লাহ মোহামতাল তাদের জন্য সন্তুষ্টির হাসি হাসেন রাসদুল্লাহাম বলেছেন যদি আল্লাহ কারো ওপর এই ধরনের সন্তুষ্টির হাসি হাসেন তাহলে ওই ব্যক্তিকে হিসাবের মধ্যে দিয়ে যেতে হবে না রাসুল্লাহ বলেছেন তারা বলেছেন যে ব্যক্তিদেরকে দেখাশোনা করবে সে আত্মীয় সে পাশাপাশি থাকব কাজেই আপনি যদি ইয়াতিমদেরকে দেখাশোনা করেন ইনশাল্লাহ আপনি জান্নাতে রাসুল্লাহ সাল্লাহামের প্রতিবেশী হবেন এবং জান্নাতে এমন কিছু লোক থাকবে যারা নিজেদের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 কারণ এটা আপনি জান্নের যে নির্দিষ্ট স্তরে থাকবেন সন্তানদের দোয়ার কারণে এই স্তর থেকে উ নিয়ে যাওয়া হবে